রমাদান উপলক্ষে রিনডপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সব নাম আল আসমাউল হুসনানিye আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া বা আলোচনতার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহকে আমরা কিভাবে বুঝবো এবং এই প্রসঙ্গে যেহেতু পুরোটাই হচ্ছে তাত্ত্বিক আলোচনা এখানে বিভিন্ন মূলনীতি এবং শ্রেণী বিভাগ আমরা আলোচনা করার চেষ্টা করছি এবং প্রাসঙ্গিক উদাহরণ সমূহ এ ধরনের আলোচনা থেকে পুরোপুরি উপকৃত হওয়ার একটি উপায় হচ্ছে যে সাথে খাতা কিংবা কলম থাকলে ছোট ছোট টিকা বা নোট গ্রহণ করা যেন আলোচনাটি ফলো করতে পারি যেন কখন এমন এবং স্মরণ করিয়ে দেওয়া আল্লাহআ সম্পর্কে জানা আলা সম্পর্কে ইল অর্জন করা এটা এক ধরনের ইবাদত কাজে আমরা আবারও দোয়া করি আল্লাহআ যেন আমাদের এই প্রচেষ্টাকে একটি ইবাদত হিসেবে কবুল করে নেন আল্লাহ সুবাহ কে তার পরিচয় কি আল্লাহ সুবাহ তিনি নিজেই তার নিজের উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ আমাদেরকে কুরআনের মাধ্যমে জানিয়েছেন এবং তার রাসুল মোহাম্মদ সোল্লাহামের জবানে বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কাজেই প্রথম বিষয় হচ্ছে আল্লাহ সুবাহ তিনি অস্তিত্বশীল সত্তা যার জাত বা সত্তা রয়েছে আল্লাহ সুবহামতাল্লাহ অনস্তিত্বশীল কিংবা কাল্পনিক কোন সত্তার নাম নয় যেমন আমরা বিভিন্ন ভ্রান্ত বা মতবাদে দেখতে পাই যে সেখানে ইলাহ বা রবের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে অনেক কিংবা কাল্পনিক হয়েছে। যেমন কিছু ধর্ম বা মতবাদে যে মহাশূন্য আমরা দেখি রাতের বেলায় বিশাল আকাশ দেখা যায় সেখানে গ্রহ নক্ষত্র তারা কিংবা ছায়াপথ নিহারিকা এই যে মহাশূন্য এটাকেও অনেক ধর্ম বা মতবাদে ইলাহের অবস্থান প্রদান করা হয়েছে আবার কেউ কেউ বলে থাকেন যে ইলাহ বা গড তিনি শুধুমাত্র একটি অনুভূতির নাম যেমন অনেকে বলে থাকেন গড ইজ লাভ কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ তিনি এই ধরনের কোন কাল্পনিক বিষয়বস্তুর নাম নয় আল্লাহ সুহাম তাল্লাহার নিজস্ব জাত বা সত্তা রয়েছে গড ইজ লাভ এরকম নয় বরং আল্লাহ সুহামত আল্লাহ গুণবাচক নামসমূহের মধ্যে একটি আমরা দেখতে পাই হুয়াল গাফুরুল ওয়াদুদ তিনি ক্ষমাশীল তিনি প্রেমময় কাদি প্রথমত আল্লাহ তিনি আল্লাহআ তার জাত বা পরিচয়ের বিভিন্ন অংশ আমাদের সামনে প্রকাশ করেছেন আল্লাহাম আল্লাহ তিনি আল্লাহ কোন এবং রেক্ষণ তাকে কিংবা নিদ্রা স্পর্শ করে না আহাদ তার সমতুল্য বা সমকক্ষ কিংবা কাছাকাছি কোনো কিছুই নেই বিশুদ্ধ হাদিস থেকে আরেকটি ঘটনা আমরা দেখতে পাই যখন খুবয়েব রাদি আল্লাহ তালহু তিনি মক্কার মুশিকদের মাধ্যমে বন্দী হয়ে অত্যন্ত নির্মম ভাবে নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করতে যাচ্ছিলেন সেই অবস্থায় তিনি শাহাদাতের পূর্ব মুহূর্তে আবেগে কবি তখন তিনি বলছিলেন যখন আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করব। তখন আমার কিসের ভয় আল্লাহর পথে যখন আমি মরবো তখন চাই না দিক নির্ণয় এরপর তিনি বলেছিলেন অজা আলী কাফি জাতিল ইলাহি অর্থাৎ আল্লাহ সুতার জাত বা সত্তার জন্যই তো আমার এই শাহাদাত কাজেই তিনি সন্তুষ্ট হলে বা খুশি হলে আমার এই মৃত দেহে যেখানে খুশি সেখানে তিনি বরকদ দান করতে পারেন এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি খুব তিনি সেই জাত বা সত্তার কথা উল্লেখ করেছিলেন জাতিল তিনি অস্তিত্বশীল একটি সত্তা এবং মানুষের স্বভাব ধর্ম বা ফিতরাত আমাদেরকে এটাই বলে যে যিনি সেই মহান অস্তিত্বশীল সত্তা যিনি আল খালিক বা স্রষ্টা তিনি কোনো কিছুতেই তার সৃষ্ট বিষয়ের অনুরূপ হতে পারেন না সেই মহান পাবো কিভাবে সেটা হচ্ছে তাহিদ আলাসমা বা সিফাতের অন্তর্ভুক্ত বিষয় আমাদের এই আলোচনা যেহেতু তাউিদ নিয়ে বিস্তারিত আলোচনা নয় কাজে আমরা এখানে যতটুকু অংশ প্রাসঙ্গিক ততটুকু সার অংশ উল্লেখ করেই ক্ষান্ত হচ্ছি এবং আমাদের আগামী পর্ব থেকে ইনশা আল্লাহ আমরা এক এক করে আল্লা সুতার উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করে তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করব কাজে প্রথমে আমরা জেনে নিচ্ছি তাওাত সেটা কি ওল্লামায় কেরাম তাওহিদ আলাহ আসমাওয়া সিফাত এর সংজ্ঞাপ্রদান করে বলেছেন এটা হচ্ছে শুরুতেই আল্লাহ তাল্লাহকে পৃথক করা এককভাবে পৃথক করা তার উত্তম গুণবাচক নামসমূহের সাথে এবং উত্তম বৈশিষ্ট্যসমূহের সাথে শুরুতেই আলোসু ভাত বৈশিষ্ট্য সমূহের মাধ্যমে তাকে অন্যান্য সমস্ত বাতিলা থেকে পৃথক করতে হবে চার নম্বর বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা পৃথক করব যে বৈশিষ্ট্যগুলোর বর্ণনা স্বেচ্ছে কোরআন এবং এবং পঞ্চম বিষয় এই বৈশিষ্ট্য সমূহের প্রতি আল্লাহ সুবাহ উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহের প্রতি সেগুলোর অর্থ এবং হুকুমের প্রতি ইমান রাখা এটাই হচ্ছে সাধারণভাবে আমরা আল্লাহ সুবাহ আল্লাহ উত্তম গুণবাচক নাম সমূহের ব্যাখ্যা প্রসঙ্গে মুসলিমদের আকিদা প্রসঙ্গে মুসলিমরা অর্থাৎ আহলে সুন্নাত জামাত আল্লাহ সুবাহ আল্লাহর সেই সমস্ত উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করে থাকেন সেগুলোর উপর ইমান এনে থাকেন বিশ্বাস করেন যেগুলোর বর্ণনা এসেছে কোরআনে এবং রসুল্লাহ সাল আল্লাহামের হাদিসে এবং দুইটি বিষয়ের মাধ্যমে এগুলোর উপর ইমান আনয়ন করা হয়ে থাকে প্রথমত সেগুলোকে দৃঢ়ভাবে গ্রহণ করা বা ইসবাত এবং যে সমস্ত গুণ কিংবা বৈশিষ্ট্য আল্লা সুতার সঙ্গে মানানসই নয় সেগুলোকে বর্জন করা পরিত্যাগ করা বা অস্বীকার করা এর মধ্যে তিনটি বিষয় রয়েছে এক নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ সুবাহাতের ক্ষেত্রে সেই সকল নামের মাধ্যমেই আল্লা সুকে নামকরণ করতে হবে যে সকল নাম দ্বারা স্বয়ং আল্লাহ সুবাহ আলাহ তিনি নিজেকে নামকরণ করেছেন সেখানে আমরা কোনো কিছু নিজেদের পক্ষ থেকে যোগ করতে পারব না কিংবা কোনো কিছু বিয়োগ করতে পারব না যে নামের মাধ্যমে আল্লাহ সুবাহাত আলাহ নিজেকে নামকরণ করেননি এমন নাম আরোপ করে বলা যাবে না যে আল্লাহ পরিচয় হচ্ছে ইত্যাদি। হচ্ছে ইসবাত বা দৃঢ়ভাবে গ্রহণ করা বা স্বীকার করা অর্থাৎ সেই সকল নাম এবং পরিচয়কে দৃঢ়ভাবে গ্রহণ করা যে সকল নাম এবং গুণবাচক বৈশিষ্ট্য আল্লাহআলা তার কুরআনে কিংবা রাসুল্লাহ সালাহের কথার মাধ্যমে হাদিসে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন সেই সকল নাম এবং গুণবাচক বৈশিষ্ট্য সমূহকে স্বীকার করে নিতে হবে দৃঢ়ভাবে গ্রহণ করে নিতে হবে এবং সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের তাহারিফ বা তা আতিল তাক ইফ বা তাহারিফ তা এই শব্দগুলোর ব্যাখ্যা আমরা সামনে উল্লেখ করতে যাচ্ছি সংক্ষেপে তাহারিফ হচ্ছে পরিবর্তন করা তা আতিল হচ্ছে পরিত্যাগ করা তাক ইফ অর্থাৎ কোন গুণবাচক বৈশিষ্ট্য সেটা ধরণ কেমন বা সেটার কৈকর তালাশ করা এটা হচ্ছে তাক এবং হচ্ছে কিছুর সঙ্গে সাদৃশ্য স্থাপন করা কিংবা উপমা উদাহরণ ইত্যাদি প্রদান করা বৈশিষ্ট্যগুলো যেভাবে এসেছে সেগুলোকে সেভাবে গ্রহণ করতে হবে সেগুলোর সঙ্গে এই ধরনের অর্থবদল ঘটানো কিংবা কোন অর্থকে পরিত্যাগ করা অথবা তার কৈফিয়ত জানা কিংবা তার সঙ্গে উপমা বা সাদৃশ্য স্থাপন করা এই কাজগুলো করা যাবে না এগুলো বাদ দিয়ে এগুলোকে পরিহার করার মাধ্যমে আলসুবাহতালার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলোকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরি বা গ্রহণ করি তিন নম্বর বিষয় হচ্ছে তানজিহ বা অস্বীকার করা কিংবা পরিত্যাগ করা অথবা বর্জন করা অর্থাৎ যা কিছু আলো সুবাহতালার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যের সঙ্গে মানানসই নয় যে বিষয়গুলোকে আলো সুবাহতালা অস্বীকার করেছেন সেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে যে সকল নাম এবং বৈশিষ্ট্য আলসু ভা তালা অস্বীকার করেছেন সেগুলোকে আমরা বর্জন করব এবং তার বিপরীত বিষয়কে আমরা গ্রহণ করব। এই হচ্ছে মূলত তিনটি প্রধান বিষয়। দেখতে পাই এখানে দুইটি রয়েছে। একদিকে ঐ সমস্ত নাম এবং গুণবাচক বৈশিষ্ট্যকে বর্জন করতে হবে যেগুলো আলো সফল তার কোরআনের মাধ্যমে অস্বীকার করেছেন কিংবা তার রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের হাদিসের মাধ্যমে অস্বীকার করেছেন এর সঙ্গে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যা কিছু অস্বীকার করা হয়েছে তার বিপরীত বৈশিষ্ট্যগুলো আল্লাহতালার মধ্যে বিদ্যমান রয়েছে বলে বিশ্বাস করতে হবে এর কারণ হচ্ছে কোনো নেতিবাচক বৈশিষ্ট্যসমূহ কোনো সত্তার মধ্যে নেই এটা বর্ণনা করার মাধ্যমে সেই সত্তাকে পরিপূর্ণভাবে প্রশংসা করা যায় না যেমন একটি উদাহরণ যে কোনো ব্যক্তি সম্পর্কে বর্ণনা করা হল তার সম্পর্কে বলা হলো যে তিনি কোনো জুলুম করেন না কিংবা কারো ওপর অত্যাচার অন্যায় এগুলো করেন না এই বাক্য থেকে আমরা জানলাম যে তিনি জুলুম করেন না এতটুকু সত্য কিন্তু তার বিপরীত দিক সেটা সম্পর্কে আমাদের এটা হতে পারে যে সেই ব্যক্তি তিনি নিজেই দুর্বল এবং তিনি নিজেই মাজলুমদের অন্তর্ভুক্ত ফলে যেহেতু তার কাছে কোন শক্তি বা ক্ষমতা নেই তিনি কিভাবে অন্য আরেকজনকে জুলুম করবেন কাজেই সেই ব্যক্তির ক্ষেত্রে প্রশংসা কেবলমাত্র তখনই পূরণ হবে যখন দুইটি বিষয়কে সমন্বয় ঘটানো হবে অর্থাৎ একদিকে বলা হবে যে তিনি কোনো জুলুম করেন না কারো উপর কোনো অত্যাচার করেন না এবং বিপরীত দিকে বলা হবে যে তিনি ন্যায় বিচারক বা তিনি বা তার মধ্যে আদল রয়েছে তিনি ন্যায়নিষ্ঠ তিনি ন্যায় বিচারক এবং তার মধ্যে নেদ্যতা রয়েছে এই দুইটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমেই প্রশংসা পরিপূর্ণ হয়ে থাকে এই পয়েন্টগুলো সম্পর্কে ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি তার আগে আলেমদের কিছু উক্তি উল্লেখ করতে যাচ্ছি এমা মাহমুদ বিন আহম্মদ রহিমাউল্লাহ তিনি বলেছেন যে সকল বৈশিষ্ট্য আল্লাহ সুবাহাল্লা নিজে বর্ণনা করেছেন অথবা বর্ণিত হয়েছে তার রসুল সালামের মাধ্যমে সেগুলো ব্যতীত অন্য কোনো উপায়ে না। কাজেই তিনি বলছেন এবং সুন্নার যে নির্ধারিত সীমানা সেটাকে অতিক্রম করেন না আল্লাহতআলার গুণ এবং বৈশিষ্ট্য অর্থাৎ পরিচয় প্রদানের ক্ষেত্রে ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ তিনি বলেছেন এই হুম্মার প্রথম তিন প্রজন্মের নেককার ব্যক্তিবর্গ তথা সালাফগণ এবং ইমামদের পথ ও পদ্ধতি হচ্ছে তারা আল্লাহ সুবাহাল্লাহকে সেভাবেই বর্ণনা করে থাকেন যেভাবে আল্লাহ মাতাল নিজে নিজের পরিচয় প্রদান করেছেন এবং তার রাসুলের মাধ্যমে আমাদের সামনে পরিচয় উপস্থাপন করেছেন এবং সেই পরিচয় প্রদানের ক্ষেত্রে কোন ধরনের তাহারিফ তা আতিিল কিংবা তা কি বা তামসিল করা যাবে না আল্লাহ সুবাহতআর গুণবাচক বৈশিষ্ট্য সমূহকে গ্রহণ করতে হবে তার সৃষ্টির সঙ্গে কোনো ধরনের সাদৃশ্য স্থাপন না করে এবং কোনো গুণ বা বৈশিষ্ট্যকে অস্বীকার না করে এরপর তিনি কোরআনের আয়াত উল্লেখ করে বলেছেন দেখেন আল্লাহ বলেছেন অর্থাৎ তার সমতুল্য সমকক্ষ কোনো কিছুই নেই এটা হচ্ছে তাদের বিরুদ্ধে যুক্তি যারা আল্লাহ কোনো কিছু সাদৃশ্য স্থাপন করে থাকে এরপর একই আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন ওহুবাসমী আউল বাসির এবং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এর মাধ্যমে তাদেরকে খণ্ডন করা হয় যারা আল্লাহ সুবাহর বিভিন্ন গুণকে অস্বীকার করে থাকে বৈশিষ্ট্য বর্ণনা করার ক্ষেত্রে কৈফিয়ত কিংবা সেটা কিভাবে ঘটল বা সেটা কি ধরন এই বিষয়গুলো তালাশ করা এটাকে বলা হয়ে থাকে বা কৈফিউত তালাশ করা ইমাম মালিক রাহিমা তার কাছে একজন ব্যক্তি এসে সেই আজ সম্পর্কে জানতে চেয়েছিল যেখানে আলু তার নিজের সম্পর্কে জানতে চেয়েছিল যে কিভাবে আল্লাহ আরো সে সমাসীন হলেন ইমাম মালিক রহমাউল্লাহ তার প্রশ্ন শুনে তিনি খুবই রাগান্বিত হয়ে যান এবং তখন তিনি জবাব দিয়ে বলেন আরোহণ করা কিংবা সমাসীন হওয়া আল ইস্তিওয়া এটা কি সেটা সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু আল্লা সুহামত আল্লাহ ক্ষেত্রে এটা কিভাবে ঘটেছে এর প্রকৃতি আমাদের কাছে জানা নেই এটা অজ্ঞাত এই বিষয়ের উপরে ইমান রাখা এটা বাধ্যতামূলক এবং এই বিষয় সম্পর্কে প্রশ্ন করা কিংবা এর ধরণ বা প্রকৃতি বা কৈফিয়ত সম্পর্কে জানতে চাওয়া এটা হচ্ছে বিদাত বা পথভ্রষ্ট নব আবিষ্কৃত বিষয় যা বর্জনীয় এবারে আমরা যে তিনটি মূলনীতি উল্লেখ করেছি তার বিভিন্ন উদাহরণ এবং ব্যাখ্যার দিকে যাচ্ছি আমরা উল্লেখ করেছি আল্লাহব সমন্বয়ের মাধ্যমে আল্লাহর গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলোকে আমরা গ্রহণ করে থাকি যেমন আল্লাহ সুহাম তাল্লাহ তিনি কোরআনে বলেছেন লাহি সাইন ওয়াহু ইসলামি আউউল বাসির কোনো কিছুই তার সমতুল্য বা সমকক্ষ নেই এবং তিনি সর্বশ্রোতা সর্বদ্রামি আরউল বাসির যেখানে দুইটি গুণ এবং বৈশিষ্ট্য আলো সুহামতলার মধ্যে বিরাজমান সেগুলোর উপর আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে বা সেগুলোকে সেগুলোকে স্বীকার করতে হবে এবং গ্রহণ করতে হবে অন্যত্র আল্লাহ সুবাহা বলেছেন গ্রহণ করে নিতে হয় যে সেই সত্তার উপর আমাদেরকে ভরসা করতে হবে যিনি চিরঞ্জীব অর্থাৎ আল্লাহ সুবাহ এবং তার মহান বৈশিষ্ট্যের সঙ্গে যে বিষয়টি মানানসই নয় সেটি হচ্ছে তিনি কখনো মৃত্যুবরণ করবেন না কাজেই সেটাকে এখানে বর্জন করা হয়েছে এবং তার সম্পর্কে বলা হয়েছে বিভিন্ন আয়াতে আমাদের সামনে উপস্থাপন করেছেন এখানে আল্লাহ বলেছেন আল্লাহুল আল্লাহাল বলেছেন তিনি আল্লাহ যিনিবেদিত কোন ইলাহ নেই যিনি চিরঞ্জীব এবং যিনি সবকিছুর ধারক কাজে এই দুটি বৈশিষ্ট্যকে আমাদেরকে স্বীকার করতে হবে এবং ধারণ করতে হবে আল্লাহ তার বৈশিষ্ট্য তিনি চিরঞ্জীব এবং তিনি সবকিছুর ধারক সবকিছুর রক্ষণাবেক্ষণকারী এর বিপরীত বিষয় সেগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে সেখানে বলা হয়েছে সিনাতু নাউম। যিনি সবকিছু রক্ষণাবেক্ষণকারী যিনি চিরঞ্জীব তার সঙ্গে নিদ্রা যাওয়া কিংবা ঘুমিয়ে যাওয়া এই বৈশিষ্ট্যগুলো মানানসই নয় সেগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি কখনো নিদ্রা যান না এমনকি অনুভব করেন না কারণ আল্লাহ হচ্ছেন সবকিছুর ধারক এবং রক্ষণাবেক্ষণকারী একইভাবে হাদিস থেকেও আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহাম বিভিন্ন হাদিসে আল্লাহ সুবাহ বিভিন্ন গুণকে স্বীকার করেছেন এবং যে সমস্ত গুণ বা বৈশিষ্ট্য আল্লাহ সুবাহার সঙ্গে মানানসই নয় সেগুলোকে বর্জন করেছেন এবং প্রত্যাখ্যান করেছেন যেমন একবার সাহবায় সঙ্গে একত্রিত থাকা অবস্থায় অনেকেই আল্লাহকে উচ্চ স্বরে রাখছিলেন এবং উচ্চ স্বরে আল্লাহ স্মরণ করছিলেন সেই অবস্থায় রসুল্ল সাল সাল্লাম তাদেরকে শিক্ষা দিয়ে বলেন যে তোমরা তোমাদের প্রতি কমলতা প্রদর্শন করো কারণ তোমরা এমন কোন সত্তাকে আহ্বান করছো না যিনি শুনতে পান না কিংবা যিনি গায়েব বা অনস্তিত্বশীল সর্বশ্রোতা এবং আল্লাহ সুতার জাত বা সত্তা রয়েছে সেটাও এখানে জানানো হয়েছে কারণ বলা হয়েছে যে এমন কোনো সত্তার প্রতি তোমরা আহ্বান করছো না যিনি গায়েব বা অনস্তিত্বশীল অন্যত্র একই রকম ভাবে এবং তার বর্জন এই দুইটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমে আল্লাহর গুণবাতক নাম এবং বৈশিষ্ট্যসমূহকে আমাদেরকে ধারণ করতে হয় এবার আমরা সেই চারটি বিষয়ের ব্যাখ্যার দিকে যাচ্ছি তাহারিফ তা আতিল ইফ এবং তামসিল প্রথমে আমরা দেখব তাহারিফ এই জানিয়ে দিয়েছেন সেগুলোকে গ্রহণ করার ক্ষেত্রে কোন ধরনের তাহারিফ বা পরিবর্তন বা প্রতিস্থাপন অর্থ বদলে ফেলা বা অর্থকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া এগুলো করা যাবে না তাহারিফ দুইভাবে হতে পারে প্রথমতো সরাসরি কোন একটি শব্দকে বদলে দেওয়ার মাধ্যমে অর্থের পরিবর্তন বা প্রতিস্থাপন হতে পারে যেমন আমরা দেখতে পাই আল্লাহ তিনি একটি বৈশিষ্ট্যকে আমাদের সামনে উপস্থাপন করেছেন তিনি তার রাসুল মৌসা আলাহ সঙ্গে সরাসরি কথা বলেছেন এখন অনেক ব্যক্তি তারা বলে যে কিভাবে আল্লাহ কথা বলতে পারেন কাজেই তার আল্লাহ এই গুণবাত্মক বৈশিষ্ট্যকে অস্বীকার করে থাকে এবং সেটা করতে গিয়ে এই বাক্যের মধ্যে যা রয়েছে অর্থাৎ ওয়াকাল্লাম আল্লাহ সেখানে আল্লাহ শব্দের উপরে যে দাম্ম রয়েছে সেটাকে ফাতহার মাধ্যমে তারা পরিবর্তন করে থাকে এভাবে দেখা যায় এই শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায় তখন এটা ভিন্ন অর্থ প্রদান করে ওয়াকাল্লাম আল্লাহ মোসা তাকলিমা এর পরিবর্তে তারা এটাকে বানিয়ে ফেলে ওয়াকাল্লাম আল্লাহ মোসা তাকলিমা তখন অর্থ দাঁড়ায় যে মোসা তিনি সরাসরি কথা বলেছেন আল্লাহর সঙ্গে এভাবে তাহারিফ করার কোনো সুযোগ ইসলামে নেই দুই নম্বর বিষয় হচ্ছে শব্দকে পরিবর্তন না করে অর্থকে বদলে ফেলা বা তাবিল করা এটা হচ্ছে তাহারিফের একটি ধরন যেমন আল্লাহ আল্লাহ তিনি কোরআনে বলেছেন আর রহমান আলাল আর সিস্তা রহমান আল্লাহ তিনি আরো সে সমসীন হয়েছেন এখন এখানে অনেক ভ্রান্ত ফিরকার ব্যক্তিরা তারা বলে থাকেন যে কিভাবে আল্লাহ আরো সে সমাসীন হতে পারেন কাজী তারা আরশের সে সমাসীন হওয়া ইস্তা এই শব্দের অর্থ পরিবর্তন করে বিজয় করা কিংবা বিজয়ী হওয়া এই অর্থে এটাকে ব্যাখ্যা করে থাকে এবং তারা বলে থাকে যে আল্লাহর ক্ষমতা আরো সেখানে আল্লাহ সুবাহ বলেছেন যে সেই দিন আপনার রব এবং ফেরেস্তারা তারা সারিবদ্ধ উপস্থিত হবেন সেখানেও কিছু ব্যক্তিরা এই বিষয়কে ভুল অর্থে ব্যাখ্যা করে বলে থাকে যে কিভাবে আল্লাহ উপস্থিত হতে পারেন কাজে এই ক্ষেত্রে তারা শব্দের পরিবর্তন ঘটাতে না পেরে অর্থের পরিবর্তন ঘটা এবং তারা বলে আল্লাহ করা সাংঘর্ষিক এর কোন সুযোগ আল্লাহ সুত আমাদের জন্য অবশিষ্ট রাখেননি বরং অতীতের ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে ইহুদিদের একটি স্বভাব বা প্রকৃতি ছিল এটা যে তারা তাদের কাছে পাঠানো আসমানি কিতাবের বিভিন্ন অংশ সেগুলোকে পরিবর্তন করে ফেলত কখনো কখনো সরাসরি শব্দকে পরিবর্তন করত। আবার কখনো বা যদি শব্দ পরিবর্তন করা কঠিন হয়ে যেত সেই ক্ষেত্রে তারা অর্থ কিংবা ব্যাখ্যাকে ঘুরিয়ে দিত এবং এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন ওহে মুসলিমরা তোমরা কি এই আশা করো যে সেই ইহুদিরা তারা তোমাদের মুখের কথাতে ইমান আনবে অথচ তাদের মধ্যে এমন একজন লোক ছিল যারা আল্লাহর কালাম শুনত এরপর সেটাকে বুঝতো এবং বুঝার পর বুঝে শুনে সেটাকে পরিবর্তন করে দিত তারা আল্লাহর কথাকে উপযুক্ত স্থান থেকে পরিবর্তন করে ফেলে দুই নম্বর বিষয় হচ্ছে তা আতিল যার শাব্দিক অর্থ পরিত্যাগ করা বর্জন করা কিংবা উপেক্ষা করা যে সকল নাম এবং গুণবাচক বৈশিষ্ট্য আল্লাহ সুবাহতাল্লাহ কোরআন এবং সুননাতে আমাদেরকে জানিয়েছেন সেগুলোকে তা আতিল করা যাবে না অর্থাৎ পরিত্যাগ করা বর্জন করা কিংবা উপেক্ষা করা যাবে না তা আতিল তিন ভাবে হয়ে থাকে প্রথম ধরন হচ্ছে সরাসরি আল্লাহ সুবাহতাল্লাহ অস্তিত্বকেই অস্বীকার করা যেমনটা আমরা দেখে থাকি যারা নাস্তিক তারা করে থাকেন তার অর্থাৎ তারা স্রষ্টার প্রয়োজনীয়তা কিংবা অস্তিত্বকে অস্বীকার করে থাকেন দুই নম্বর তা আতিলের ধরন হচ্ছে যেভাবে মুশরিকরা করে থাকে মুশ্রিকরা আল্লাভ বিভিন্ন গুণবাচক বৈশিষ্ট্য কিংবা গুণবাচক নাম সেগুলোকে পরিত্যাগ করে বর্জন করে এবং উপেক্ষা করে থাকে কিছু ক্ষেত্রে তারা ইবাদতের যোগ্য সত্তা হিসেবে এবং যে সকল গুণ মাধ্যমে তাদের ইমান ভঙ্গ হয়ে যায় যেমন আরবের মুশিকদের ক্ষেত্রে আমরা দেখেছি আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন যে তাদেরকে যদি বলা হতো যে তোমরা রাহমানের প্রতি সিজ্জা করো তখন তারা বলতো ওমার রাহমান রাহমান সে আবার কে তাকে তো আমরা চিনি না একি রকম ভাবে ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আলোচনায় আমরা উপেক্ষা করত যেমন ইহুদির আলাসুবাহাতা সম্পর্কে বলতো যে আল্লাহর হাত বাধা তিনি কৃপন কিংবা তিনি গরিব এবং এই ধরনের বিশ্বাসের মাধ্যমে তাদের ইমান পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে তা আতিলের আরেকটি ধরন হচ্ছে যেটা মুর্শ্রিকদের বিভিন্ন ধর্মের মধ্যে আমরা দেখতে পাই অর্থাৎ অবতারবাদ অর্থাৎ আলোচ মহাদা সম্পর্কে এমন ধারণা রাখা যে তিনি তার সৃষ্ট বিভিন্ন জীব কিংবা জড়বস্তু তাদের মধ্যে আত্মপ্রকাশ করতে পারেন মনে করে থাকে যে মানুষ বা সৃষ্টির বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য স্রষ্টা বিভিন্ন সৃষ্টির মধ্যে আত্মপ্রকাশ করেন কারণ তাদের ভ্রান্ত ধারণা অনুসারে বিভিন্ন সৃষ্টির বিভিন্ন চাহিদা একই রূপে একই সময়ে যিনি স্রষ্টা বা যিনি এলাহ তিনি পূরণ করতে সক্ষম নন এ কারণে বিভিন্ন রূপে তারা তাকে কল্পনা করে এবং তারা বলে যে এই ধরনের বিভিন্ন রূপে তাকে নেমে আসতে হবে তাকে বিভিন্ন সত্তার মধ্যে প্রকাশ ঘটাতে হবে যেটা হচ্ছে সম্পূর্ণ ইমান বিধ্বংসী কথা এ ধরনের আরেকটি ইমান বিধ্বংসী বিষয় হচ্ছে যে আল্লাহ আল্লাহর বৈশিষ্ট্যের উপর তার সৃষ্টির বৈশিষ্ট্যকে চাপিয়ে দেওয়া মানুষ কিংবা বিভিন্ন পশু বা প্রাকৃতিক বিষয় এগুলোর বৈশিষ্ট্যকে আল্লাহ চাপিয়ে দেওয়া বা সাদৃশ্য স্থাপন করা যেটা ঘটেছে ইহুদি এবং খ্রিস্টানদের ক্ষেত্রে তারা মনে করে থাকে যে আল্লাহ সুবাহ তিনি মানুষের মতোই যে কারণে ইসা আলাহিসাল্লামকে এবং উজাইর আল্লাহ ইসলামকে তার আল্লাহ সুবাহতাল্লাহর পুত্র সাব্যস্ত করেছে নাউজুবিল্লাহ অথচ আল্লাহ সুবাহ তিনি স্পষ্টভাবে কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার সঙ্গে তার সৃষ্টির কোন সাদৃশ্য স্থাপন করা যাবে না আল্লাহ বলে ওসামিউল তার সমতুল্য সমকক্ষ কিছুই নেই বরং তিনি সর্বস্রতা সর্বদ্রষ্টা তা আতিল এর তৃতীয় ধরন হচ্ছে বিভিন্ন ভ্রান্ত ফিরকার মধ্যে যেগুলো দেখা যায় তারা আল্লাহ তাল্লার বিভিন্ন নাম গুণ গুণবাচক বৈশিষ্ট্য কিংবা কার্যাবলী সেগুলোকে অস্বীকার করে যেমন রাফিদি ফিরকা ভ্রান্ত বিভিন্ন বিভিন্ন ব্যক্তিরা এবং জাহামিয়া মুতাজিলা ও অন্যান্য এতটুকু উল্লেখ করেই খান্ত হচ্ছি আমরা আলোচনা করছিলাম আল্লা সুমার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে আলোসুন্নাতের আহসুন্নাতল জামাতের মূলনীতি সমূহ সম্পর্কে ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তিনি বলেছেন আহলিস আল্লাহ গণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলো করে থাকেন এবং এই ক্ষেত্রে তারা চারটি বিষয় করে থাকেন না তারা কোন অর্থের পরিবর্তন করেন না অর্থকে বর্জন করেন না কিংবা তাকিফ এবং তামসিল করেন না তাকিফ এবং তামসিল সেই বিষয় দিকে এবারে আমরা যাচ্ছি তাকিফ হচ্ছে কৈফিয়ত জানতে চাওয়া বা ধরন প্রকৃতি কেমন কিভাবে এই বিষয়গুলো জানতে চাওয়া যেমন আল্লাহ তিনি বা পথ্রষ্ট নব আবিষ্কৃত বিষয় ইমাম মালিক রহমা তিনি সেই বিষয়টি বলেছেন কাজে এক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে যে যতটুকু পরিচয় যতটুকু ধরন বা বৈশিষ্ট্য আল্লাহ প্রকাশ করেছেন ততটুকুর মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে যা তিনি প্রকাশ করেননি সেই বিষয়ে বা তাসবিহ অর্থাৎ উপমা বা সাদৃশ্য প্রদান করা কোন সৃষ্টির সঙ্গে আল্লাহমতাল্লাহকে সামঞ্জস্য স্থাপন করা যাবে না আল্লাহ আল্লাহ তিনি বলেছেন কোন কিছুই তার সমতুল্য সমকক্ষ নেই অন্যত্র আল্লাহ বলেছেন এবং যারা সেগুলোর কথা উল্লেখ করা হয় এই ধরনের ব্যক্তি তাদেরকে বলা হয় থাকে প্রত্যেক মোয়াত্তিল ব্যক্তি একজন মোমাস্তিল এবং প্রত্যেক মুমাসিল ব্যক্তি একজন মতার অর্থ কি অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যিনি আল্লাহ সুবাহর কোনো গুণবাচক বৈশিষ্ট্য কিংবা নামকে অস্বীকার করেন তিনি এটা এই কারণে করে থাকেন তিনি সেই গুণ বা বৈশিষ্ট্যকে সৃষ্টির বা বৈশিষ্ট্যের সঙ্গে অনুরূপ বা বলে ধারণা করেছিলেন ফলে তিনি সেটাকে অস্বীকার করেছেন আবার বিপরীত দিকে যিনি আল্লাহ সুহামতাল কোন গুণ বা বৈশিষ্ট্যকে তার সৃষ্টির মধ্যে থাকা কোনো গুণ বৈশিষ্ট্যের অনুরূপ বা একই রকম বলে মনে করে থাকেন তিনিও মূলত আল্লাহ গুণ এবং বৈশিষ্ট্যকে অস্বীকার করে থাকেন এই উভয় ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই উদাহরণস্বরূপ এই আয়ের থেকে আমরা দেখি যেখানে আল্লাহ তিনি ব্যক্তি আল্লাহর গুণ বা বৈশিষ্ট্যকে অস্বীকার করে তা আতিল করে অর্থাৎ মুআাতিল সে বলে থাকে যদি আল্লাহ আরসের উপরে সমাসীন হবেন তার অর্থ সেই ব্যক্তির ধারণা অনুসারে সে বলে এর অর্থ হচ্ছে যে তিনি হয়তো আরোসের থেকে বড় হবেন অথব আরশের থেকে ছোট হবেন অথব আর সমান হবেন আর যেহেতু কোনোটাই হতে পারে না কাজেই এই বিষয় পুরোটাই আমি অস্বীকার করি এটা হচ্ছে যিনি মাত্তিল তার কথা এবং অন্যান্য গুণবাচক বৈশিষ্ট্য সময়ের ক্ষেত্রেও একজন ময়াত্তিল ব্যক্তি অনুরূপ কথা বলে থাকে কাজেই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একজন ময়াত্তিল বা যিনি আলসোমাহাতার গুণ বৈশিষ্ট্যকে অস্বীকার করলেন বর্জন করলেন তিনি চারটি ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলেন প্রথম বিষয় হচ্ছে যে গুণ বা বৈশিষ্ট্যকে তিনি অস্বীকার করেছেন সে গুণ বা বৈশিষ্ট্যের কথা বিভিন্ন করলেন এর কারণ হচ্ছে বৈশিষ্ট্যের অনুরূপ বলে মনে করেছেন তামসিল করেছেন বা সাদৃশ্য স্থাপন করেছেন ফলে তিনি সেটাকে প্রত্যাখ্যান করেছেন ফলে দুই নম্বর বিষয় অর্থাৎ কোরআন এবং হাদিসের দলিলে সেই গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা হওয়ার পরেও তিনি সেটাকে দৃঢ়ভাবে করতে ব্যর্থ হয়েছেন তিন নম্বর বিষয় সেই গুণ বা বৈশিষ্ট্যকে অস্বীকার করার মাধ্যমে যারা আল্লা সুবাহকে অস্বীকার করে তাদের মধ্যে তিনি সামিল হয়েছেন কারণ তিনি আল্লাহ সুবাহার গুণ বা বৈশিষ্ট্যকে অস্বীকার করেছেন এবং মুয়াতিল ব্যক্তির চার নম্বর সীমা লঙ্ঘন হচ্ছে যে গুণ বা বৈশিষ্ট্য আল্লাহ সুবাহ আল্লাহর মধ্যে বিদ্যমান তার বিপরীত একটি চিত্র তিনি অঙ্কন করার চেষ্টা করেছেন এবং এভাবে আল্লা সুমতালার পরিবর্তে এমন একটি সত্তাকে তিনি ইলা হিসেবে গ্রহণ করতে চাচ্ছেন যার কোন অস্তিত্বই নেই একই রকম ভাবে যিনি একজন মুসাববিহা বা যিনি আল্লাহ সৃষ্টির বৈশিষ্ট্যকে আল্লাহাতালার সঙ্গে মিলিয়ে ফেলেন বা সাদৃশ্য স্থাপন করেন সেই ব্যক্তিও এটা এই কারণে করে থাকেন যে তিনি আল্লাহ মহাতালার কোন গুণ বা বৈশিষ্ট্যকে অস্বীকার করেন তা করেন এবং তামসিল করেন বা সাদৃশ্য স্থাপন করেন যেমন আল্লাহাল তিনি বলেছেন যে ব্যক্তি সুতার সঙ্গে কোন সৃষ্টিকে সামঞ্জস্য স্থাপন করেন তিনি ধরে নেন যে আল্লাহ তাল্লাহ সমস্ত সত্তাগত বৈশিষ্ট্য বুঝার ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে এবং এই ভুল ধারণার কারণে মানবীয় ক্ষমতা দিয়ে তিনি গুণ বা বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করার প্রচেষ্টা করে থাকেন যেমন একজন মানুষ তিনি কিভাবে চেয়ারে বসে থাকেন বা কোনো আসনে বসেন সেই বিষয়টা জানি কিন্তু এই ধরন আল্লাহ সুবাহ আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয় বা তার সঙ্গে মানানসই নয় বা সামঞ্জস্য নয় এবং আল্লাহ আল্লাহ তিনি কিভাবে আরসে সমাসীন হয়েছেন সেটা সম্পূর্ণ অজানা এর প্রকৃতি বা ধরন আল্লাহ সুহামতাল্লাহ আমাদের সামনে উন্মুক্ত করেননি কাজেই কোন সৃষ্টির সঙ্গে একজন মানুষ কিভাবে একটি আসনে বসে থাকে সেই বিষয়ের সঙ্গে মিলিয়ে ফেলে যদি কেউ আল্লাহ আল্লাহর সঙ্গে সাদৃশ্য স্থাপন করে বা তামসিল করে এবং সেটা করতে গিয়ে সে সরাসরি আল্লাহর আরো সে সময়সীন হওয়ার বিষয়কেই প্রত্যাখ্যান করে বা তা আতিল করে ফেলে এবং এভাবে আল্লাহ আল্লাহর গুণবাত্ম বৈশিষ্ট্যগুলোকে অস্বীকার করার কারণে সে ইমান হারা হয়ে যায় কাজেই এই ধরনের বিষয়ে আহলে সন্ন্যাতামাতের আকিদা এবং বিশ্বাস হচ্ছে যতটুকু আল্লাহাতাল্লাহ তার নিজের সম্পর্কে বর্ণনা করেছেন আমরা ততটুকু সেভাবেই বিশ্বাস করি সেখান থেকে কোন কিছু যোগ কিংবা বিয়োগ করি না আল্লাহ তিনি বর্ণনা করেছেন যে তিনি আরো সে সমাসীন হয়েছেন আমরা এই বিষয়ের উপরে ইমান রাখি কিন্তু এর ধরন অজানা কাজী সেই বিষয়ে প্রশ্ন করা এটা হচ্ছে বিদাত বা পথপ্রষ্ট নব আবিষ্কৃত বর্জনীয় বিষয় আল্লাহআ সত্ত্বাগত বৈশিষ্ট্য বা ধরন এটা পরিপূর্ণভাবে বুঝা মানুষের সীমাবদ্ধ জ্ঞান এবং ক্ষমতার বাইরে যে কারণে আমরা দেখি যে রাসুল উল্লাহ সাল্লাম তিনি একটি জানিয়েছেন তিনি বলেছেন তোমরা আল্লাহর গবেষনা করো আল্লাহকে নিয়ে আল্লাহর নিয়ে চিন্তা করতে বা তা সার কথা হচ্ছে আল্লাহ জামাত তারা আল্লাহ সুবাহকে সেভাবেই বর্ণনা করে থাকেন যেভাবে আল্লাহ নিজেকে নিজের সম্পর্কে বর্ণনা করেছেন কুরআনের মাধ্যমে এবং তার রাসুল সাল্লামের হাদিসের মাধ্যমে এবং এই ক্ষেত্রে কোন ধরনের তাহারিফ তা আতিল বা তামসিল বা তাকিফ করা যাবে না আল্লাহাতের বিভিন্ন আয়াতে তার চেহারার বর্ণনা দিয়েছেন তার দৃষ্টিশক্তির কথা বলেছেন তার শ্রবণ শক্তির কথা জানিয়েছেন এভাবে তার শক্তি সক্ষমতা এই বিষয়গুলো আরো সে সমাসীন হওয়া এমনকি বিভিন্ন আয়াতে আল্লাহাতাল্লাহ তার হাতের কথা বলেছেন কিন্তু এই প্রসঙ্গে সতর্কতা এবং সাবধানতার বিষয় হচ্ছে যা কিছু আল্লাহাত নিজের সম্পর্কে বর্ণনা করেছেন সেটাকে কখনোই কোন সৃষ্টির অনুরূপ বলে মনে করা যাবে না যেমন আল্লা সাতলা তার হাতের বর্ণনা দিয়েছেন সেটাকে বলা যাবে না যে কোন সৃষ্টির অনুরূপ তার চেহারা সম্পর্কে বলেছেন সেটাকে না তার দৃষ্টিশক্তি তার শ্রবণ শক্তি সম্পর্কে বর্ণনা দিয়েছেন সম্পর্কে দিয়েছেন সেগুলোকেও কোন সৃষ্টির অনুরূপ মনে করা যাবে না আবার একই সঙ্গে এই ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে সরাসরি এই বিষয়গুলোকে অস্বীকার করাও কুফুরি অর্থাৎ যদি কেউ কোরআনের আয়তে উল্লেখিত থাকার পরেও অস্বীকার করে সমাসীন হওয়ার বিষয়গুলোকে তবে সেটা সুস্পষ্ট হবে কাজে এই ক্ষেত্রে আমরা বলে থাকি যেটা আল্লাহ আল্লাহর সুমহান সত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই বিষয়ের বর্ণনাগুলো তার অনুরূপ হয়ে থাকে যা কিছু আল্লাহ বর্ণনা করেছেন আমরা সেগুলোর উপর রাখি এবং সেগুলোকে কোন সৃষ্টির অনুরূপ মনে করি না الله ربنا هو الإله له من الأسماء مصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك الله ربنا هو الإله له من الأسماء مصطفاه الواحد الحي كذل مليك والمرق المالك لا شريك والصمد السيد والمبين والأحد العظيم والمتين وإنه الحق العليم أما تيرالي جنال قطو مانخشوش مابتو ہے بوغن دي تي او ششش مانخشوش أمرا پروبشو کرتے جاتش أمرا أحل মূলনীতি সমূহ জানলাম যে কিভাবে তার আল্লাহ সত্তাগত বৈশিষ্ট্য সমূহের উপরে ইমান আনয়ন করা যেভাবে এগুলোকে বর্ণনা করা হয়েছে কোরআনে এবং রাসুল্লাহ সাল্লাহামের বিশুদ্ধ হাদিসের মাধ্যমে এবং এক্ষেত্রে দুইটি বিষয় করতে হয় যেগুলো আল্লাহ সুবাহ নিজের সম্পর্কে বর্ণনা করেছেন সেগুলোকে আমরা দৃঢ়ভাবে গ্রহণ করি এবং যে গুণবাচক বৈশিষ্ট্য বা নাম সঙ্গে আল্লাহসী নয় সেগুলোকে বর্জন করার কথা বলা হয়েছে সেগুলোকে আমরা বর্জন করি দ্বিতীয় ভিত্তি হচ্ছে আল্লাহ সুবাহর বরত্ব এবং প্রশংসা করতে হবে তার সৃষ্টির কোনো বিষয়ের সঙ্গে সাদৃশ্য স্থাপন না করে তিন নম্বর ভিত্তি হচ্ছে যে কৈফিয়ত তালাশ না করা অর্থাৎ আলসু মাতাল কোনো গুণবাচক বৈশিষ্ট্যকে বুঝার ক্ষেত্রে সেটা কিভাবে বা তার ধরণ সম্পর্কে জানতে চাওয়ার সমস্ত আশা পরিত্যাক করতে হবে এই হচ্ছে তিনটি মৌলিক ভিত্তি দুই নম্বর ভিত্তি আমরা বলেছি যে আলোসু মহাতালার কোন গুণবাচক বৈশিষ্ট্যের সঙ্গে কোন সৃষ্টির গুণবাচক বৈশিষ্ট্যের সাদৃশ্য স্থাপন করা যাবে না অর্থাৎ তামসিল বা তাসবি স্থাপন করা যাবে না আলসু মাহাতালা সত্যগত বৈশিষ্ট্য কোনোভাবেই সৃষ্টির অনুরূপ বৈশিষ্ট্য নয় যেমন একটি উদাহরণ থেকে আমরা দেখতে পাই যে আলসুভাবে বর্ণনা দিয়েছেন দিয়েছেন। সেগুলো নামের দিক থেকে একই দুনিয়াতেও সেই ফলের একই নাম সেই পানীয় যেমন মধু কিংবা দুধ একই নাম কিন্তু জান্নাতের যা খাদ্য জান্নাতের যা পানীয় জান্নাতের যা ফলমূল সেগুলো কোনোভাবেই দুনিয়ার ফলমুলের অনুরূপ হবে না শুধুমাত্র নামের দিক থেকে মিল থাকবে কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে কোনোভাবেই এটা অনুরূপ হবে না একই রকম ভাবে আমরা দেখি আলাস মহামতাল তার গুণবাচক নাম সময়ের মধ্যে রয়েছে তিনি আসামি তিনি সর্বশ্রোতা তিনি আলবাসির সর্বদ্রষ্টা কাজেই শ্রবণ করা দেখা বা দর্শন করা কিংবা একই রকম ভাবে জ্ঞান করুণা এগুলো হচ্ছে আলাসু মহামত আল্লাহর বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলোর কিছু কিছু তার সৃষ্টির মধ্যেও রয়েছে যেমন মানুষ হিসেবে আমরা শুনতে পারি আমরা দেখতে পারি আমাদের জ্ঞান রয়েছে এবং আমরাও অন্যান্য সৃষ্টির উপরে সীমিত মাত্রায় করুণা করতে পারি কিন্তু এই মিল থাকার অর্থ এই নয় যে আল্লাহ সুবাহতালার বৈশিষ্ট্য আর তার সৃষ্টির বৈশিষ্ট্য একই রকম এটা কখনোই নয় আল্লাহ সুহামতালার বৈশিষ্ট্য অত্যন্ত ব্যাপক এবং তার সঙ্গে তার সৃষ্টির কোন বৈশিষ্ট্যের কোন মিল রাখে কাজেই এই ক্ষেত্রে চরমপন্থা অবলম্বন করে কেউ যদি মনে করে থাকে যে মানুষের জ্ঞান রয়েছে আল্লাহর মানুষের ক্ষমতা রয়েছে আল্লাহ ক্ষমতা রয়েছে এভাবে কথা বলার শক্তি করুণা কিংবা ভালোবাসার ক্ষমতা এই বৈশিষ্ট্যগুলোকে দেখে যদি কোনো ব্যক্তি মনে করে থাকে যে আল্লাহর ক্ষেত্রে এগুলো সামঞ্জস্যশী নয় আল্লাহ সুবাহর মধ্যে এগুলো থাকতে পারে না তাহলে সেই ব্যক্তি একজন মোয়াতিল হবে যিনি তাতিল করলেন বা আল্লা সুবাহর বিভিন্ন নাম এবং গুণবাচক বৈশিষ্ট্য তিনি অস্বীকার করলেন এবং এটা কেন করলেন কারণ তিনি আল্লাহ সেই গুণবাচক করেছেন। আবার এই ক্ষেত্রে যদি কেউ এমন বলে থাকে যে আল্লাহর যেটা জ্ঞান সেটা মানুষ বা অন্য সৃষ্টির জ্ঞানের অনুরূপ কিংবা আল্লাহর যেটা ক্ষমতা সেটা তার সৃষ্টির ক্ষমতার অনুরূপ কিংবা ভালোবাসার ক্ষমতা কিংবা সন্তুষ্টি কিংবা আল্লাহর হাতের যে বর্ণনা কোরআনে এসেছে আল্লাহ চেহারা আল্লাহ আল্লা সমসীন হওয়ার বর্ণনা এসেছে এগুলো তার সৃষ্টির স্থাপন করলেন এবং তারা হচ্ছে আহলি জামাতের পন্থা আহলি জামাত আল্লাহ সুহামাতলা সেই সমস্ত নাম এবং গুণমাতক বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করে থাকেন ইসবাত বা গ্রহণ করে থাকেন যার কথা কুরআন এবং হাদিস উল্লেখিত হয়েছে এবং একই সঙ্গে যে সকল নেতিবাচক গুণ বা বৈশিষ্ট্য কিংবা নাম আল্লাহ নয় বলে উহির মাধ্যমে অস্বীকার করে থাকেন এবং সবশেষ ভিত্তি হিসেবে আমরা উল্লেখ করেছি যে আল্লাহ সুবাহর সত্তাকে পরিপূর্ণভাবে বোঝার ক্ষমতা মানুষের নেই কাজেই আল্লাহুবাহাতার ধরন বা বিভিন্ন ধরনের গুণ বা ক্ষমতা বুঝতে গিয়ে কৈফিরত তালাশ করা যাবে না আলা সুবাহ তার সৃষ্টিকে এই ক্ষমতা দেননি যে তারা পরিপূর্ণভাবে আল্লাহ তার গুণবাচক বৈশিষ্ট্য গুলোকে পরিপূর্ণভাবে বুঝতে পারবে এই ক্ষমতা কোনো সৃষ্টিকেই দেওয়া হয়নি যেমন আমরা একটি উদাহরণ থেকে দেখতে পাই যে আলাহ সুবাহাতলা মানুষকে দুনিয়াতে এমন কোনো দৃষ্টিশক্তি দেননি যার মাধ্যমে সে আল্লাহ আল্লাহকে দেখতে পাবে মুসা আলাহিসাল্লামের ঘটনা আমরা স্মরণ করতে পারি মুসা সালাম তিনি আল্লাহ সুবাহাল্লাহকে দেখতে চেয়েছিলেন সেই অবস্থায় আল্লাহ কিছু নূর বা আলো পাহাড়ের উপর নাজিল করেছেন এবং তাতে সেই পাহাড় সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং সেই অবস্থায় তিনি বেহু হয়ে যান যান। হয়ে এবং এরপর তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং বিশুদ্ধ হাদিস থেকে আমরা দেখতে পাই যে প্রত্যেক মুসলিম বা প্রত্যেক ইমানদার ব্যক্তি যখন তারা জান্নাতে যাবেন কেবলমাত্র সেই অবস্থাতেই তারা আল্লাহর সাক্ষাৎ বা দিদার বা দর্শন লাভ করবেন এর আগে দুনিয়াতে থাকা অবস্থায় কারো পক্ষে এই ক্ষমতা আল্লাহ দেননি যে সে আল্লাহকে দেখতে পাবে একই রকমের বিভিন্ন আয়ের দৃষ্টান্ত পেশ করেছেন যেমন আল্লাহ সুবাহ আমাদেরকে মানুষের প্রাণ বা মানুষের রুহ সম্পর্কে বলেছেন অমা উতম মিনাল এ প্রসঙ্গে তোমাদেরকে খুব অল্পই ইলুম প্রদান করা হয়েছে কাজী একজন মানুষের সবচেয়ে কাছের যে বিষয় মানুষের নিজের সত্তা বা মানুষের নিজের রুহ প্রসঙ্গেই মানুষ বিস্তারিত জানে না সেই প্রসঙ্গে তার কোনো ধারণা নেই এর প্রকৃতি সম্পর্কে একটি সৃষ্টি করেছেন তার ধরন বা প্রকৃতি পরিপূর্ণভাবে বোঝার কোন ক্ষমতা কোন সৃষ্টিকেই আলাস প্রদান করেননি যেমন এই প্রসঙ্গে আয়াতুল কুরশি সেখানে আলসু মাতালা বলেছেন এবং তার অনুমতি ব্যতীত আল্লাহ অনুমতি ব্যতীত তার ইলমের কোন অংশই কেউ আয়ত্ত করতে পারে না একই রকম ভাবে অন্যত্র করে দিয়ে বলেছেন যে বিষয়ে তোমাদের কোনো ইলম নেই সে বিষয়ের পিছনে তোমরা পড়ো না সেই বিষয়ে তালাশ করা অনুসন্ধান করার পেছনে ব্যস্ত হয়ে নেককার ব্যক্তিবর্গ অর্থাৎ সালাফদের আদর্শ তার আল্লাহ সত্তায় গুণবাচক বৈশিষ্ট্য বোঝার ক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন করতে না কিংবা তার কৈফিয়ত বা ধরন জানতে চাইতেন না আল্লাহ সুহামতাল্লাহ ধরনকে অনুধাবন করা কিংবা কৈফিয়ত জানা এটা ইমানকে পরিপূর্ণ করার জন্য কোনো জরুরত বা কোনো প্রয়োজনীয় বিষয় নয় এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই একদিকে আল্লাহ সুবাহতাল্লাহ তার বিভিন্ন সত্ত্বাগত বৈশিষ্ট্যের ধরন সেটা যেভাবে আল্লাহ সুবাহতাল্লাহ তার সৃষ্টির কাছে উন্মুক্ত করেননি আমাদের কাছে প্রকাশ করেননি একই রকমভাবে আল্লাহ সুবাহতাল্লাহ তার সৃষ্টির বিভিন্ন বিষয়ের যে ইলম সেটাও আমাদের কাছে অনেক ক্ষেত্রে প্রদান করেননি যেমন রুহের বিষয়ে আমরা কথা বলেছি সেই বিষয়ে আলোসু মাহাতলা বলেছেন যে তিনি মানুষকে খুব অল্পই ইলুম প্রদান করেছেন একই রকম ভাবে আলসু মাহাতালা যে কয়েকটি বিষয় সম্পর্কে কোরআনে বহু আয়তে কথা বলেছেন যেমন বিচার দিবস কিংবা জান্নাত বা জাহান্নাম সম্পর্কে সেই বিষয়গুলো সম্পর্কে এত বর্ণনা থাকার পরেও বাস্তবে জান্নাত কেমন হবে বাস্তবে জাহান্নামের ধরন কেমন হবে সেটা কত ভয়াবহ হবে একই রকম ভাবে বিচারের দিন সেটা কত মারাত্মক হবে এই বাস্তবতা বোঝার ক্ষমতা কোন মানুষের নেই যতক্ষণ না তারা সেই দিন প্রত্যক্ষ করছে এটাই হচ্ছে মানব মনের সীমাবদ্ধতার একটি প্রকৃষ্ট উদাহরণ নিঃসন্দেহে মুসলিমরা জান্নাত জাহান্নাম এবং বিচার দিবস সম্পর্কে ইমান রাখেন কিন্তু এর প্রকৃত বাস্তবতা তারা সেটাকে দেখার আগ পর্যন্ত কেউই বুঝতে সক্ষম নন ইবনে আব্বাস রদি তালহু তিনি এ প্রসঙ্গে বলেছেন যে জান্নাতের কোন কিছুই দুনিয়ার অনুরূপ হবে না শুধুমাত্র নামের মধ্যে যতটুকু মিল ততটুকু ছাড়া আল্লাহ গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহ বুঝার ক্ষেত্রে আমরা উল্লেখ করলাম সেগুলোকে বুঝার তফিক আল্লাহ সুবাহর কাছে আমরা কামনা করছি আল্লাহ সুবাহ বিষয়গুলোকে আমাদের বুঝার তফিক প্রদান করুন এবং এই বিষয়ের সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সুবাহ তিনি নিজে তার সম্পর্কে বলেছেন তিনি তার নবীকে বলেছেন যে হে নবী আপনি বলে দিন আপনার রবের কথা লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্রের সমস্ত পানি কালি হয়ে যায় তবে আপনার রবের কথা লেখার আগেই সেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে এবং সেই সমুদ্রের সাহায্যে যদি আরেকটি সমুদ্রকে এনে দেওয়া হয় তাহলে সেটাও নিঃশেষিত হয়ে যাবে একই রকম ভাবে অন্যত্র আল্লাহ সু বলেছেন পৃথিবীতে যত বৃক্ষ আছে সব যদি কলমে পরিণত হয় এবং সমুদ্রের যত পানি আছে সমুদ্রের সাথে সাত সমুদ্র যুক্ত হয়ে যদি কালিতে পরিণত হয় তবুও মহান আল্লাহ তা কালেমা তার বাক্য তার কথা লিখে শেষ করা যাবে না হাকিম নিশ্চয় আল্লাহ তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময় আজকের আলোচনা সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com slash raindrops media or the youtube channel www.youtube.com slash